السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا সুহানবানী যে আল্লাহ আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামতে ধন্য করেছে। যে নিয়ামত গুলো আমরা চাইও না পরিমাণ এত আমি গনবো কি গণার চেষ্টা করবো কি আল্লাহ তালা আগে আমাকে জানিয়ে দিয়েছেন সুরা নেহাল আয়াত আঠারো জানিয়েছেন যে আল্লাহাল নিয়ামত যদি গণ গণে শেষ করতে পারবা এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা আল্লাহ না ফুরমানি করল্লা খমার দৃষ্টিতে দেখছেন এত নিয়ামত পায়াও না সুক্রিয়া কর আল্লাহ যেহেতু রহিম সেই জন্য সেই নেয়ামত অব্যাহত রেখেছেন এত এত নিয়ামত আমরা ভোগ করি বলেন নাই যে আমি তোমার উপর দয়া করেছি চোখ একটা নেয়ামত এই নেয়ামত দিয়ে আল্লাহ বলেন নাই আমি তোমার উপর দয়া করেছি কান একটা নিয়ামত शक्ति वाक शक्ति नामत अनुभूति शक्ति नाम दिए आल्लाई तुम दया न्यामत, न्यामत, कर पहाड़ पर्वत चाँद सुरुज आलो बता सब नामत खबर नामत शि फिर आबाद करकेमत এমন অসংখ্য নিয়ামত আমি ভোগ করছি কিন্তু আল্লাহ আমাকে বলেন নাই যে আমি তোমার উপর ওই নিয়ামত দিয়েছি তোমাকে অনুগ্রহ করেছি এই অনুগ্রহ শব্দ আল্লাহ কিন্তু এক দুইটা নেয়ামত এমন আছে যে নিয়ামত গুরু সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে আমি তোমার উপর দয়া করেছি বুঝে নেওয়া যে আল্লাহাল আমার উপর যতগুলো নিয়ম দান করেছেন যে নিয়ামত গুলোর ক্ষেত্রে আল্লাহ তো বলেছেন যে আমি করেছি বুঝে নেওয়া যা আমার সমস্ত নিয়ামতের মধ্যে এই নিয়ামত গুলো হচ্ছে বড় নিয়ামত কারণ মানুষ যখন খোটা দেয় অনুগ্রহের উপর তখন সে ওই খুচরা অনুগ্রহ যেগুলো আছে এগুলো নিয়ে খোটা দেয় সে খোটা বড়টা দিয়েই দেয় তোমাকে ওই ওইটা আমি দিস না ভুলে গেস ছোট গুলো নিয়ে কেউ খোটা দেয় না বড়গুলো থাকা অবস্থায় ছোট গুলো নিয়ে কেউ খোটা দেয় বড়টা নিয়েই খোঁটা দেয় তো আল্লাহ তালা এত এত নিয়ামত আমাদেরকে দান করেছে কিন্তু কোন নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ তো অনুগ্রহ করেছি বা আল্লাহ অনুগ্রহ করেছেন এমন বলেন নাই এক দুইটা নেয়ামত ছাড়া এই জন্য বুঝে নেওয়া যে ওই এক দুইটা নেয়ামত যেগুলোর ক্ষেত্রে আল্লাহ তা শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন ওই এক দুইটা নেয়ামত আমার সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত এর মধ্যে একটা নিয়ামত সুরা আল হজরাতের শেষ দিকে আসছে আল্লাহ তালা বলতেছেন কেউ কে ওসুল সাহি সামনে ভাব করতো এমন ভাব যে ইমান কবুল করে তারা ইসলামের বড় উপকার করে ফেলেছে তারা আপন উপর দয়া প্রকাশ করে যে তারা ইমান কবুল করেছে এই জন্যে বড় উপকার করে ফেলেছে আপনার আপনি তাদেরকে জানাইয়া দেন বলে দেন তোমাদের ইসলাম নিয়ে আমার উপর অনুগ্রহ প্রকাশ করো না আমাকে কোনো নাইম বরং আল্লাহ তালা তোমাদেরকে ইমানের যে নাম দান করেছেন বরং আল্লাহ তালা তোমার উপর দয়া করেছে। আল্লাহ ইমানের জন্য সবাইকে কবুল করেন নাই তোমাকে কবুল করছেন যদি দিল থেকে মুমিন হয়ে থাকলে এই কথাটা বিশ্বাস করো যে তুমি দয়া করো নাই বরং আল্লাহ তালা তোমাকে ইমানের দৌলত দিয়া তোমাকে আল্লাহ তালা আল্লাহ তোমার উপর দয়া করছেন এই জন্য আমরা মাঝে মধ্যে বলি কথাগুলা যে আমরা যখন দিই কোনো বিষয়ে সহযোগিতা করি ধরেন মাদ্রাসায় কিছু ডান খয়াত করলাম হঠাৎ যখন আমার সাথে স্বার্থের কোন দ্বন্দ্ব হয়ে গেল মাদ্রাসাওয়ালাদের সাথে আলেমদের সাথে আস্তে কোরা কথাটা বলে ফেলে যে আমাদের ডান চলে এগুলা আমাদের সাহায্য সহযোগিতায় চলে আর আমাদের বিরুদ্ধে কথা বলে জাকাত দেওয়া বন্ধ করে দেন মাদ্রাসায় জাকাত দিবেন না মাদ্রাসার উপর দয়া করছেন তো আর কসম খায়া বলি আমি আর আপনি যদি একটা পয়সাও মাদ্রাসায় না আল্লাহ তাহলে যতদিন মরজি এই জমিনে আল্লাহ দিয়ে রাখবেন। আল্লা যতদিন মর্জি আমি আর আপনি একটা পয়সা না দিলেও আল্লাহদিন পর্যন্ত অব্যাহত রাখবেন না আপনি আগাইতে না। বলে তাইলে আপনি সহযোগিতা কেন করতেছি আমি সহযোগিতা কেন করতেছি আমি সহযোগিতা করতেছি আমার জন্য আমাকে আল্লাহ কবুল করেছেন হাজারো মানুষ আছে লাখো কোটি টাকার মালিক আল্লাহ তাকে কবুল করেন নাই कबुल करके बसा उचित अनेक दिन दाइरा कथा बला शुरू कर किसान है ना जाए सब आल्लहर ठीक আর মাদ্রাসা বলেন মাদ্রাসা চলে আমাদের পয়সা দিয়ে আরে ভাই আপনি না বলেন কিছু থেকে কিছু হয় না যা হয় সব চলে আপনার অর্থ দিয়া চলে না আপনি অর্থ দিয়ে আপনার অর্থটা মাদ্রাসায় দিয়ে আপনি দয়া করেন না বারবার কথাটা বলি এই অনুভূতি আনেন ভেতরে যে আল্লাহ আমার উপর দয়া করেছেন যে আমার অর্থটা আল্লাহ দিনের কাজে লাগাইছে মহতার এই জায়গায় আল্লাহ দয়ার কথা বলেছেন তো বুঝা গেল ইমানের নিয়ামত ইমানের দৌলত এটা মানুষের জন্যে মুসলমানদের জন্যে যতগুলো নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে ইমানের নেয়ামত শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে এই জায়গায় আল্লাহ মান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ দয়া করেছে আরেকটা জায়গায় আল্লাহ মান করেছেন ব্যবহার করেছেন অনুগ্রহ করা আরেকটা জায়গায় আল্লাহ তো শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আমি শুরুতে যে আয়াতে করিমা তিলাবৎ করেছি ওই আয়াত আলী ইমরান আয়াত একশো একষট্টি এই জায়গায় নিশ্চয় মোমিনদের উপর দয়া করেছেন আল্লাহ তালা নিশ্চয়ই মোমিনদের উপর দয়া করেছেন কিভাবে ইসবাফিহিম অনফিহীম তালা তাদের মধ্য থেকে তাদের জন্য একজন শ্রেষ্ঠ রসুল পাঠিয়েছেন যিনি মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করেছেন আল্লি মুহমুল কিতাব মানুষকে কিতাব ওহি আলাহি শিক্ষা দিয়েছেন তিনি আদায় করেছেন আল্লাহ মানুষের জন্যে মুমিনের জন্য এটা আল্লাহ তালার পক্ষ থেকে এক বড় নিয়ামত কত বড় নিয়ামত যা আল্লাহ সমস্ত নিয়ামতের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেন নাই এক দুইটা নিয়ামতের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে এটাও একটা আল্লাহ নবীকে শিক্ষক হিসাবে কবুল করা আল্লাহ এই মানুষের জন্য বড় দয়া করেছে। এটা আমরাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলাতে আমরাও অনেক সময় গার্জিয়ানের অভিভাবক যারা তাদের বিভিন্ন আপত্তির কাছে এই সমস্ত কথাগুলো বলি ও বাচ্চাটা পড়া যাচ্ছে না পড়ে না মনোযোগ নাই তখন আমরা বলি আরে ভাই আপনার বাচ্চাটাকে মাদ্রাসার সবচেয়ে সেরা শিক্ষকের কাছে দেওয়া আপনার বাচ্চাটা মাদ্রাসার সেরা শিক্ষকের কাছে পড়ে তারপরে পড়া না কি করব। তালাও বলতেছেন যে আমি তোমাদেরকে আমার যত শিক্ষক আমি দুনিয়ায় পাঠিয়েছি আমার কিতাবের তালিম দেওয়ার জন্য ওই সেরা শিক্ষককে আমি তোমাদের শিক্ষক বানাইছি আল্লাহ হাবিব সাল্লাম সেরা শিক্ষক তিনি সমস্ত নবীদেরও নবী সানি খালিম উম্মতের নবী না তিনি সমস্ত নবীদেরও নবী আলহামদুলিল্লা আল্লাহ শুকুর সেই হাবিব সাল্লাস্লামের সিরাত হায়াত সুন্নাত আলোচনা করছি আলোচনা আসলে আমার টার্গেট তো রবিউল আউ্য়াল আমি সহজভাবে বলে দিই আপনাদেরকে আমার টার্গেট তো রবিউল আউ্বাল তো রবিউল আউ্য়াল তো বহুদূর কেবল চলে মহারাম মাজামাজি এরপর সফর তারপর কিন্তু শুরু করা দরকার কারণ আল্লাহ হাবিব সাল্লিসাল্লাম আমার জন্য এত বড় নিয়ামত এই নেয়ামত তো আবার আমার না জানার কারণে আমাদের না জানানোর কারণে অবহেলার শিকার হচ্ছেন না তো আমার হাবিব সালাম অবহেলার কারণ আমার না তাইলে আমাদের কাজ হইলো ওই অবহেলার জায়গায় টাচ করা সবাইকে জাগায় দেওয়ার চেষ্টা করা এরে ভাই আমি এত বড় নিয়ামত পাইছি এত বড় নিয়ামত পাইছি এই নিয়ামত এর সুক্রিয়া আদায় না করলে আমার জন্যে দুনিয়ায় ভোগান্তি আছে আখেরাতেও ভোগান্তি আছে আল্লাহর হাবিব সাল আলী ও এমন মহান ব্যক্তিত্ব রসুলের পরিচয় আমাদের জানা দরকার আগে আমার নিয়ামত সম্পর্কে আমি অবগত নই আমি জানি না আর জানি না বলে আমার সূরতের মধ্যে আমার হাবিবের সুরত আমি আনতে পারি না আমার লজ্জা লাগে कथा अफसोस कथा हबीब सूरत धारण करब श्रेष्ठ रवि श्रेष्ठ मानस अल्लाहर श्रेष्ठ बान्डा आल्ला सबसे प्रियमा ना जान कारणपायर जिस सुरत आर जिस आखल आ चरित्री से लालन करती बड़ अफसुस আমার মুখের দিকে তাকায়া বুঝার উপায় নাই আমি কি নবী মোহাম্মদের উম্মত না চরিত্র আমার কথাবার্তা আমার চালচলন আমার মানুষের সাথে সামাজিক যে শিষ্টাচার সেগুলো দেখে বুঝার উপায় নাই বুঝার উপায় নাই আমি কি মুসলমান আমি কি শ্রেষ্ঠ নবীর উম্মত घर मध्य कि दा कर श्रेष्ठ नबीर उम्मतर मध्य আমি আমার গোটা প্রোগ্রামটাকে সাজানোর চেষ্টা করি হিন্দি সিনেমার সিরিয়াল দেখে দেখে আমি পোশাক নির্বাচন করি ওই হিন্দুস্তানের সিরিয়াল দেখা দেখে পোশাক নির্বাচন করি শুধু তাই না পোশাক কেনার জন্য আমি তাদের কাছে চলে যাই দাদা বাবুদের কাছে তাদের পোশাক গুলো আমার সন্তানকে না পড়াইলে তাদের পোশাক গুলো আমার বিয়েটা এই সমাজ অনুযায়ী হয় নাই আমাকে তো মানুষ সেকেলে বলবে আমি মার্কেট করতে চলে যাই বিদেশে তাদের পোশাক গুলো আইনা পড়াইতে হবে আহারে মুসলমান আহা মুসলমান কত বড় হতভাগা পোড়া কপাল হইলে মুসলমান রসুলের সুনাথ ছাড়া দিয়া অন্য রাস্তায় এই জন্য আগে আমার রসুলকে জানা দরকার একটা ওষুধ পর্যন্ত খেতে চাই না ডেট এক্সপায়ার থাকদুরের কথা শর্ট ডেট এর তো খাই না ডেট এক্সপায়ার কথা শর্ট ডেটের তো খাই না আমরা ধরেন এখন সেপ্টেম্বর মাস শেষের দিকে যদি দেখেন যে অক্টোবরে এই ডেট এক্সপায়ার হয়ে যাবে ওই ওষুধ নিতে চায় না মানুষ বলে না নতুন কোন প্রোডাকশন যদি থাকে দেন ওইটা দেন নতুনটা দেন নিশ্চয়ই নতুনটা বাজারে আসছে আর দোকানদারও চিন্তা করে পুরনটা আগে শেষ করা দরকার নতুনটা বিক্রি করে ফেললে ওইটা থেকে যাবে অনেক সময় কোম্পানি রিটার্ন নিতে চায় না তো সেও চায় ওটা চালাইয়া দিতে কিন্তু মানুষ এখন বড় সচেতন এখন ধৈরাই এই প্যাকেটটা খুইলাই রাই আগে দেখে ডেট আছে কিনা মূল্যগত এগুলো এখন মানুষ সচেতন আলহামদুলিল্লাহ দেখে ও ভাই আমি আমার শুধু ওষুধের ক্ষেত্রে না ওষুধের ক্ষেত্রে না পোশাক আশাকের ক্ষেত্রেও গত বছর যে ডিজাইনটা চলেছে এই ডিজাইনটা এই বছর চালানো যায় না আরে দোকানদাররা বড় মুসিবতে পড়ে যায় তারা তখন লটে বেঁচে ফেলতে হয় এক হাজার টাকা খরচ যে কাপড়টা ওটাকে এক দুইশো টাকায় বিক্রি করে ফেলতে হয় কোন রকম ছেড়ে দেবো বেঁচে যাই কারণ আমাকে নতুন আসছে লালন করো ধারণ করো গ্রহণ করো তোমার নবী শেষ নবী আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ নবী শ্রেষ্ঠ চরিত্র তোমার সামনে রেখে গেলেন আল্লাহ নিজেও ঘোষণা দিয়ে দিলেন তোমার নবীর চরিত্রে শ্রেষ্ঠ চরিত্র জন্যে তোমাদের রসুলের মধ্যেই উত্তম নমুনা রয়ে গেছে উত্তম আদর্শ রয়ে গেছে তুমি তোমার নবীকে ফলো করো অথচ আমি দুনিয়ার সব জায়গায় সব জায়গায় নতুনটাকে গ্রহণ করলাম শুধু আমার জীবন আর চারিত্রিক ক্ষেত্রে আমার পোশাক আর সুরতের ক্ষেত্রে আমি আমার লজ্জা থাকার কথা বড় আফসুস এটা নিয়ামত পায় বুঝি নাই নিয়ামতের কদর নাই দোস্ত আমার হাবিব সাল্লু আলি আসাল্লাম একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ स्वयं सम्पूर्ण मानूष दुनिया स्वयं सम्पूर्ण मानूष ना अपनी ख्याल बंगबंधुरुसारी आरो आई ना भल आज के बंगबंधु थकले अवस्था हतना आज के बंगबंधु थे जरा मरहुम प्रेसिडेंट जियाउर रहमान के महाब्बत करे আপনারাও বলে আরে আজকে যে রহমান থাকলে অবস্থা হতো না দেশের লক্ষ্যে পৌঁছে যান নাই পৌঁছতে পারেন নাই যেও রহমান চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেন নাই কাজ রয়ে গেছে রয়ে গেছে শেষ করতে পারেন নাই যত বড় বিজ্ঞানী হোক তারপরেও নতুন নতুন আবিষ্কার হচ্ছে মানে হচ্ছে आराफर मैदान लाख सहबे दायित्व पूरा पूरी आदाय करमें हाँ दायित्व पुरापुर आदाय कर আপনি সাক্ষী থাকেন হজরত জিবিলেন্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ও সাক্ষী আছেন হয়ে গেল আপনি কমপ্লিটমেন্ট আপনার মিশন কমপ্লিট এই স্বীকৃতি আল্লাহ তালা কাউকে দেন নাই একমাত্র মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও जर सम्पर् स्वयं रफ स्वीकृति दिए कमीट मैं हबीब तो एम महान्यक्ति बड़ा थकें जहा हबीब सल्लम हम आकाशर मत आकाशन मत आकाशन मत मानी बोले आदि छादेम आकाश ता देखें जो रास्ते जान আপনি যেমন আকাশটা দেখবেন আপনি যদি নদীতে থাকেন আপনি যেমন আকাশটা দেখবেন আপনি যদি ভূমি স্থলে থাকেন আপনি যেমন আকাশটা দেখবেন আপনি যদি পাহাড়ে থাকেন আপনি যেমন আকাশটা দেখবেন এক রকম সবাই একরকম ঠিক আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম আমাদের জন্যে ওই রকম আপনি যেই জায়গা থেকে রসুলকে দেখেন আপনি তো আকাশ পায়া যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস পায় যাবেন আপনি যদি বাবা হন তো বাবা মোহাম্মদ সালি সাল্লামকে ফলো করেন আপনি কি কি চরিত্র হওয়া উচিত আপনি পেয়ে যাবেন আপনি যদি সমাজের নেতা হন আপনি যদি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে ফলো করেন সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কি কি গুণ দরকার আল্লাহ তাহলে নবী মোহাম্মদকে দিয়ে দিয়েছেন আপনি যদি প্রেসিডেন্ট হন সিডেন্ট হন রাজা হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান হন আপনি নবী মোহাম্মদ সাল্লা ফলো করেন আল্লাহ সাল্লামকে একজন শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হওয়ার জন্য যা যা গুণ দরকার আপনার আত্মা পরিশুদ্ধকারী কোন ব্যক্তি দরকার আপনি এমনটা হতে চান আপনি নবী মোহাম্মদকে ফলো করেন দেখেন তিনি তার সঙ্গীতের আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করেছেন সমাজ সংস্কার হতে চান নবী মোহাম্মদকে ফলো করেন দেখেন তিনি কিভাবে আপনার সামনে পেশ করে দিবেন কোথায় আছেন আপনি কাকে ফলো করতেছেন ভাই আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন সব শ্রেষ্ঠ জিনিসগুলাকে পাশে দিয়া সব শ্রেষ্ঠ জিনিসগুলা এটা আমাদের বড়রা বুজুর্গরা উদাহরণ দিয়ে বলে থাকেন আদুরে মেয়ে সুন্দরী বড় লোকের মেয়ে সে যখন তার মেয়েকে বিয়ে দিবে সে বাজার সদায় করার সময় তার সামর্থ্যের সবটা দিয়ে চেষ্টা করে যা আমার মেয়ের শাড়িটা হবে সবচেয়ে উত্তম শাড়ি সবচেয়ে সুন্দর শাড়ি গয়নাটা হবে সবচেয়ে উত্তম গয়না জামাইটা হবে সবচেয়ে স্মার্ট জামাই সবচেয়ে সুন্দর জামাই পাক না পাক সেটা পরে কিন্তু মনের চাহিদাটা এটাই থাকে আমার জামাইটা হবে সবচেয়ে হ্যান্ডসাম জামাই সবচেয়ে সুন্দর জামাই সবচেয়ে ভদ্র জামাই সবচেয়ে শিক্ষিত জামাই উত্তম সমাজের জামাই উত্তম বংশের জামাই বাবা উত্তম দাদা উত্তম পূর্বপুরুষ উত্তম কোন বদনাম নাই হ্যাঁ দুর্নাম নাই এইরকম একটা জামাই প্রত্যেকেই চায় তার মেয়েকে ওই জামাইয়ের কাছে তুলে দিতে ঠিক আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তালা ওয়ের কোনটা বাদ দেন নাই আল্লাহ কোনটা নাই আরে হাবিবের প্রশংসা কি করবো দোস্ত আমার হাবিবের প্রশংসা কি করবো কবি যা বলেছেন কামাকানুহ খুদা বুজুগ তুই আল্লাহ আকবর আল্লাহ আকবর কত চমৎকার বলেছেন কবি ইয়া জামাল ও সৌন্দর্যের রূপকার ইয়া অল বসর ও শ্রেষ্ঠ মানুষ সমস্ত মানুষের লিডার আপনার মুখের আলোই তো চাঁদ আলোকিত হয় আপনার চেহারা এত সুন্দর চাঁদের দিকে কতক্ষণ চাঁদ সুন্দর বলে উদাহরণ দেয় চাঁদ মুখ চাঁদ মুখ বড় সুন্দর সুন্দর চেহারার উদাহরণ দেওয়া হয় ওই চাঁদের দিকে আমি আর আপনি কতক্ষণ তাকায় থাকি কতক্ষণ থাকায় থাকি আর আল্লাহ হাবিব সাল্লাহামের চেহারাটা এত সুন্দর ছিল আহারে এক সাহাবি আমি যখন ঘর থেকে বের হই আমি তো ওই নিয়ত করেই বের হই যে সবাই জিজ্ঞেস করবে আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না আমি শুধু আমার হাবিবের চেহারার দিকে তাকাইয়া থাকবে এই আম্মা জান আশারদি আল্লাহ চমৎকার বলেছেন যে মিশরের মেয়েরা ইউসুফ দেখে হাতের আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলছেন যখন জুলাইখা ইউসুফের প্রেমে যখন পাগল হয়ে গেছে তো মিশরের মেয়েরা যখন কানাঘুসা করা শুরু করলো বদনাম রটানো শুরু করলো যে কেমন মানুষ গোলামের সাথে নিজের ঘরের কাজের লোকের সাথে প্রেম করে প্রেমে পড়ছে জুলাইখা عزيزي مصر مصر الگوبرنر تار بردد جو کنئے يو بزوك اے زلائی خر بردد جو کن تار کعنی آسلو تو قرآن رب اکتوب بوئتا فلما سمعت بمکرهن عرسلت إليهن وآتدت لهن متکعا وآتد كل واحدة منهن سکینا وقالت اخرج عليهن فلما رأينه اكبرنه وقطعن মেয়েদেরকে দাওয়াত করলেন ঘরে আসেন আপনারা দাওয়াত করে সবাইকে বসাইছেন টেবিলের মধ্যে বসায়া সবার হাতে হাতে একটা ছুরি দিচ্ছেন সামনে ফল রাখছেন ছুটি দিয়ে কেটে ফল খাবে যখন এই মুহূর্ত তখন ইশারা করলেন ইউসুফকে বের করো ইসুফ তো ভিতরে থাকে বাইর দেখেও না দেখেই সকলের অভিযোগ তো জুলাইখা হুকুম করছে ইউসুফ নিয়ে আসা এখানে হাজরত ইউসুফ আলহিসাম যখন আসলেন মিশরের মেয়েরা সব ভুলে গিয়ে তাকায় রয়েছেন ইসুফা আলী সাল্লা দিকে এত সুন্দর বানাইছেন আল্লাহ জ্ঞান হারাই ফেলছে মানুষ না মানুষ এত সুন্দর হয় কেমন হাজা মারাকুন নিঃসন্দেহে এটা সম্মানিত ফেরিস্তা মানুষ না বলা শুরু করছে কলিজা ছিড়ার নমুনা তো আসেই মেয়েরা না ছিড়ুক আরে রসুলের পিছু সাহাবিরাই তো ছিঁড়েছেন রসুলের জন্য भाबार प्रदर्शन करते ढाल तलोर बाघ कारण ढाल तलोर सामने थका जाए ना कौन दिक दिए आसते ना जानी चिपा चापा दिया रसुलर गए बुक ताल बनाया फेल पीठता ढाल बनाया फेल जाएगा, आघात सब कबुल कर घूा रसुल्ह अकबर सहबा कम करतेथर दिए आघात कर পাথর মেরেছে রসুলের মাথায় যখন পরে ভেতরে ঢুকে যায় কষ্ট পাচ্ছিলেন সহ অন্যান্য সাহাবাহাম সেখানে হাজির এক সাহাবি বলতেছেন দাঁড়াও দাঁড়াও আমার কাছে মেশিন আছে আমি খুলতে পারবো ওই ওই লোহার টুকরা আমি খুলতে পারবো যাই আর দাগ দিয়ে ওইরকম টান মারছেন তো ভেঙে গেছে चपचप ना दीब ना, ना अल्लाह आत्मार जो लोहार टूक बेर फेले रक्त जो रसुलप करा शुरू कर এই রক্তি কাপড় কলিদা কাটেন নাই গোটার শরীরটা গোটার জীবনটা রসুলের জন্য পেশ করছেন যে টুকরা টুকরা করে ফেলো কোনো আপত্তি নাই কিন্তু আমার রসুলের গায়ে একটা কাটা ভিত্ত আমরা দিব अल्लाह हबिद्दर सबराम का छो রসুলের চেহারা কত সুন্দর ছিল রসুলের আখলাপ অত সুন্দর ছিল রসুলের আচরণ ব্যবহার ছিল যে গেছে। ইসলামের বড় একজন হাদম হইয়া রসুলের দরবার থেকে ফিরে আসছে এর ইতিহাস ভুরি ভুরি ভুরি ভুরি এই মক্কার কাফিররা বলতো তার ধারে কাছেও যায়ও না জাদু জাদু জানে ধারে না গেলেই তো তোমরা ওখান থেকে তার বন্ধু হইয়া ফেরত আসবা তার কাছে না বড় জাদুঘরটা কেমন একবার আল্লাহ তারাই ব্যবস্থা করছেন আল্লাহ তারাই ব্যবস্থা করছেন মানুষ পৌঁছার জন্য তারাই প্রচার করছে তারা যদি এইভাবে প্রচার না করত রসুল কয়জনের কাছে যাইতেন দাওতিয়া কয় কাছে যাইতেন শত্রু অনেক মুসলমান তো কম তো কয়জনের কাছে রচল দাওয়াত নিয়ে যাইতেন তারাই প্রচার করছে বাজারে গেছে বিদেশি রা আসছে বলে এই আমাদের সমাজে একজন নতুন মানুষ আসছে আমাদের বাপ দাদার ধর্ম স্বীকার করে সে জাদুঘর তার কাছে যায় না ওই পাবলিক চিন্তা করছে কিরে টা আবার কেটা একটু দেখে আসি গিয়ে তমছে আল্লাহ আকবার প্রচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুস্ত মহতারা বলতেছিলাম আমার হাবিব সাল্লা সাল্লামকে আল্লাহ তালা তো ওইভাবেই বানাইছেন আল্লাহ তালা ওইভাবেই পাঠাইছেন দুনিয়ার সব শ্রেষ্ঠত্ব গুলা দিয়ে আল্লাহ তাকে পাঠাইছেন শুধু তাই না শ্রেষ্ঠ সঙ্গীদের উন্মতের নবী বানায় আল্লাহ পাঠাইছেন শ্রেষ্ঠ কিতাবের নবী বানায় আল্লাহ পাঠাইছেন শুধু তাই হজরত ইব্রাহিম আলী সালাহ সমস্ত ধর্মের মানুষের কাছে তিনি শ্রেষ্ঠ মানুষ ইহুদিরাও বলে ইব্রাহিম আল্লাম ইহুদী ছিলেন খ্রিস্টনও বলে ইব্রাহিম আল্লাম খ্রিস্টন ছিলেন আল্লাহ তালা পরি মুশিক ইব্রাহিম আলহ সাল্লাম ইয়াহুদিও ছিলেন না ইব্রাহিম আলহ সাল্লাম খ্রিস্টান ও ছিলেন না ইব্রাহিম আলহ সাল্লাম ছিলেন মুসলমান তিনি মুর্শিদ ছিলেন না শিরোহী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দুইটা দোয়া করছেন দুইটা দোয়া করছেন এক দোয়া হইল আল্লাহর কাছে একজন সন্তান চাইছেন নেককার সন্তান আল্লাহ আমাকে একটা সন্তান থেকে নহর জারি হয়ে গেছে ইব্রাহিম আলী সাল্লাম আলহি সালামের দোয়ার বরকত আল্লাহ তালা জমা পাঠাইয়া দিছেন আরেকটা দোয়ার করছেন যেটা সুরালা آيات نمبر اكشو نتريش حضرت خليل إبراهيم عليه الصلاة والسلام دعا الله قراني وديا دي سنجد دكو عمر خليل كي دعا کرسه كي دعا کرسه ربنا وبعث فيهم رسولا منهم يطلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم خليل إبراهيم دعا کرسنا الله عمد بايت الله ونائله اللعب এখন কি কি হ্যাঁ টাকা পয়সা দরকার নাই আমি বায়তুল্লাহ বানাইছি ঠিক কিন্তু এখন বায়তুল্লাহ এবাদত করবে মানুষ বায়তুল্লার মধ্যে মাদ্রাসা বানাইলাম ছাত্ররা লেখাপড়া করবে এখন যেটা নগদে দরকার সেটা হলো। জন্য একজন শিক্ষক মাদ্রাসায় আল্লাহর আপনার কিতাব পড়ানোর জন্য একজন শিক্ষক দরকার একজন আপনার ঘর যেমন শ্রেষ্ঠ আপনি একজন শ্রেষ্ঠ শিক্ষক পাঠাইয়া দেন খরল ইব্রাহিম আলী সাল্লাহামের এই দোয়াও আল্লাহ তালা কবুল করছেন কবুল কইরা আল্লাহ তালা এক দোয়া করছেন আল্লাহ জমজম ওয়ালাকে কে পাঠাইয়া দিচ্ছেন আরেক দোয়া করছেন আল্লাহ তালা কাউসার ওয়ালাকে পাঠাইয়া দিচ্ছেন একদল মানুষ কাউসারের বরকত গ্রহণ করার চিরদিনের জন্য জান্নাতে চলে যান আল্লাহ দোয়া কবুল করছেন দেখেন আল্লাহ যত নবী পাঠাইছেন কোন নবী हारून अली चेन आगे ठीक हाँ क्या सहयोगी हिसाब सेबूवत मुखर मध्य जड़ता छोट बड़ता আপনি আমার মুখের জড়তা সরাই দেন আপনি আমার বক্ষ খুলে দেন আমার সিনা খুলে দেন হেদায়তের নূর যেন ভিতরে ঢুকে আমি যেন গ্রহণ করতে পারি ওই বুঝ যেন আমার আসে এই নিয়ামত আল্লাহ কাছে পর পর নবী হওয়ার খেল করেন বিষয়টা এই নিয়ম সিনা খুলে যাওয়া সিনা খুলে যাওয়া মানে যার সিনা কঠিন হয়ে যায় তার সিনার মধ্যে দিনের বুঝ ঢুকে না ওইটা একটা বড় নিয়ামত আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ দিনের বুঝ আমাকে দিয়ে দেন এটাই সিনা খোলার কথা তো হজরত মুসা আলাইসাল্লাম পর আগে চায়ালিমার বাড়িতে আল্লাহ রসুলের সিনা খুইলা অপারেশন করছেন অপারেশন জিব্রাহিন একটু সমস্যা যদি থাকে যেন কিচ্ছুই না গোটাটাই নূরে নূরান্বিত থাকে আল্লাহ তাল হেদায়তের নূরে পুরোপুরি ভরপুর থাকে জিব্রাইলামিন আসছেন আইসা রসুলের সিনাটা খুইলা ওই हजरत यूसुलामेर कथा मोहर्रमेला ইউসু আলী সাল্লামের পবিত্রতা বর্ণনা করছে ও বাচ্চা সাক্ষী দিছে একটা পিচি দিয়া আর আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের সহধর্মিনী রসুলের নিজের বিষয়ও না আল্লাহ রসুলের বিবি আম্মা জান আল্লাহ আনহার কাছে আর আমার আপনার হাবিবের বিবির পবিত্রতার বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন পার্থক্যটা বুঝে আসতেছে সুরা নূরের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে নাই আমি বলতেছি আইসা রুদীয়হার উপর যখন অপবাদের ঝড় উঠছে মুসলমান তখন তোমরা কেন এই কথাটা বললে না হাজা বুহতানুন আজিম নিশ্চয়ই নিশ্চয়ই এটা বড় অপবাদ বড় অপবাদ এই কথাটা কেন বললা না তোমরা আল্লাহ গোটা মুসলমানদের সাক্ষী দিলেন পার্থক্যরা বুঝে আসতেছে এমন হাবিব সাল্লাহামকে আমরা পেয়েছি আল্লাহামদুল্লাহ আমার শেষ হয় নাই আমরা খুব সহজে যেটা বলি হবে শুরু মাত্র শুরু করলাম আল্লাহামদুলিল্লাহ মাকসাদ কিন্তু একটাই কিসা আর গল্প শোনানো মাকসাদ না আমি যে নিয়ামত পেয়েছি এই নিয়ামতের কদর জন্য আমি করি ওই নিয়ামতটা কত বড় নিয়ামত এটা বোঝানো মাকসাদ ভাই যদি একজন ভাইও ওই নিয়ামতের কদর কইরা নিজের সুরতটাকে রসুরের সুরত বানাইয়া ফেলে একজন ভাইয়ের দিলের মধ্যে যদি ওই জিনিসটা জাগে হায় তাহলে আমি দাড়ি কেন কাটবো আমি দাঁড়িয়ে কেন কাটবো এটা তো মুসিদদের কাজ আমি দাঁড়িয়ে কেন কাটব এটা তো ইহুদীদের কাজ আমি দাঁড়িয়ে কাটবো এটা তো নাসারাদের কাজ हमारो दाड़ी काटें नाई हाबीब तो बोले युद्दीन असर बिोधिता करो तारा मोस बड़ कर दाड़ কাইটে ফেলছে তুমি মুস কেটে ফেলো দাঁড়িয়ে ছেড়া দাও আমি আমার হাবিবের কথা শুনবো আমার হাবিব টাকুন উপরে কাপড় পড়তে বলেছেন আমিও কাপড় পরব আমার হাবিবের আমার জীবনের মধ্যে আমি সাজানোর চেষ্টা করব একজন আল্লাহর বান্ধা যদি এই দাঁড়াইয়া যায় তার দিলের মধ্যে যদি ওই অনুভূতি জেগে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজনের ওসিলায় গোটা সমাজ নাজাদ পাইয়া যেতে পারি না আমরা আশাবাদী সার আল্লাহ আমি তো খুব আশাবাদী বাস এটাই আমার সম্পদ এই যে তিন দিন আগে না দুই দিন আগে এক ভাই বলতেছিলেন ও সাক্ষী আছে যে মোহাম্মদ আছে বলতেছিলেন যে হুজুর বড় এক আজীব দৃশ্য মার্কেটের মধ্যে জুয়ান জন দেখি সব প্রায় অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে রাখতেছে তো জিজ্ঞেস করি না আল্লাহ আর আমরা সবাই সাক্ষী ছিলাম দেখছি এগুলা সবাই শুনছিলাম আল্লাহর কাছে একটা কথা বলার সুযোগ তো আসছে যে ওই আমি ছিলাম ওই মজলিতে আমি ছিলাম ওই পায় আমি ছিলাম যে মজলিসে আপনার হাবিবের মহাব্বতের আগুন জ্বালানোর চেষ্টা হয়েছে ওই মজলিসে আমি ছিলাম আমার আগুন জয় নাই মাহবুব আমার সুরভটাকে রসুল মতো বানাইতে পারি নাই কিন্তু আমি ওই মজলিসে ছিলাম আরে আল্লাহ তো ওসিলা খোঁজেন আল্লাহ তালা ওসিলা খোঁজেন হইতে পারে আমাকে আপনাকে ওই ওসিলা আল্লাহ মাফ করে রাখতে পারে আমরা তো সেই আশা করি এই কথাগুলো শুনবো ইনশা আল্লাহ শুধু এসে আমলের নিয়ত ইনশাআল্লাহ ইনশা আল্লাহ প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ আমার গোটা জীবনটা আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার ব্যক্তিগত জীবন গোটা জীবন আমি আমার হাবিবের শূন্য দ্বারা সাজাবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আমিন